সাহাদ ইবনু জাস্সামা রুদলাহতালতে বর্ণিত তিনি বলেন নাবিজ সাল্লা আলি সাল্লাম আবোয়া অথবা ওয়াদ্দ নামক স্থানে আমার কাছ দিয়ে অতিক্রম করেন তখন তাকে জিজ্ঞেস করা হল যে সকল মুসরিকদের সাথে যুদ্ধ হচ্ছে যদি রাত্রিকালীন আক্রমণে তাদের মহিলা ও শিশুরা নিহত হয় তবে কি হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তারাও তাদেরই অন্তর্ভুক্ত আর আমি তাকে আরও বলতে শুনেছি যে সংরক্ষিত চারণভূমি আল্লাহতালাহ ও তার রাসুল সাল্লা সাল্লাম ছাড়া অন্য কারো জন্য হতে পারে না